আবু মুসার আদিয়াল্লাহ তালাহতে বর্ণিত নাবী সাল্লু আলিয়া সাল্লাম বলছেন একজন মোমিন আরেকজন মুমিনের জন্য ইমারতস্বরূপ যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে থাকে এ বলে তিনি তার হাতের আঙুলগুলো একটার মধ্যে আরেকটা প্রবেশ করালেন